উমর ইবনু উবায়দুল্লাহর আজাদকৃত গোলাম ও তার কাতিব সালিম ইবনু নাজর রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু আবু আউফা রদিল্লাহ তালাহু তার মনিবের নিকট পত্র লিখেন যা আমি পাঠ করলাম তাতে ছিল যে শত্রুদের সঙ্গে কোন এক মুখোমুখি যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সূর্য ঢলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন